রাসুল সাল আলি ওয়াসাল্লামের সময়ে একবার কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছিল ইসলামী বিধান অনুযায়ী তার হাত কেটে দেয়ার ফায়সলা হল কুরাইশ হলো আরবের সম্ভ্রান্ত বংশ তাই তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের বংশের কারো যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য লাঞ্ছনার কারণ হবে এবং আমাদের মানসম্মান নষ্ট হবে লোকেরা বলবে চুরির অপরাধের কারণে কুরাইশ বংশের মহিলার হাত কেটে দেয়া হয়েছে কুরাইশের লোকেরা ওই মহিলার যাতে হাত না কাটা হয় এ এব্যাপারে রাসুল সাল্ল আলিমসাল্লামের নিকট সুপারিশ করতে চাইল কিন্তু কে সুপারিশ করবে সুপারিশ করার ব্যাপারে কেউই সাহস পেল না অবশেষে তারা রাসুল সাল্লাহ আলিমোয়া সাল্লামের প্রিয় ব্যক্তি চেহারা লাল হয়ে গেল তিনি রাগান্বিত হয়ে বলে উঠলেন তুমি কি আল্লাহর ফায়সালার ব্যাপারে তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছ অতপর রাসুলসাল সকল মানুষকে ডেকে করলেন এবং তোমাদের পূর্ববর্তীদের পদ হওয়ার কারণ হলো যখন তাদের মাঝে সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত। তখন তাকে ক্ষমা করে দেয়া হতো আর যখন কোন দরিদ্র ব্যক্তি চুরি করত তখন তাকে শাস্তি দেওয়া হতো তারপর তিনি বললেন কসম করে বলছি শুধু কুরাইশ বংশের মহিলা নয় আজকে যদি মোহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত। তাহলে স্বয়ং মুহাম্মদ তার হাত কেটে দিত এটাই হল রাসুলসাল্লাসাল্লামের আদালতের বাস্তব এটাই হলো ইসলামের ন্যায় পরায়ণতা ধনী গরিব সকলের জন্য একই ফ্যসালা ধনী গরিব সকলের জন্য একই বিধান আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নয়